كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنته جلا نوري لهدي الحق أرشدنا كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنته جلا نوري لهدي الحق أرشدنا كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنته انت لا نوري لهدي الحق أرشدنا لزمت محاضل القرآن فذكر الله يسعدنا عرفنا إخوة الإيمان وللأخيار صحبتنا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 إن الله, يحب الله, بقوم يحبهم وقوله إن الله يحب الذين ফমস্তম ফিমহ্হুলমত্তিম্হন ওবুলনকুল ফোনহিল ওকৌল্হব বুনিয়ানম মরসুস সমস্ত প্রশংসা আল্লাহ রা আলমিন তার নেগান্ধাকে ভালোবাসেন সৎ কর্মশীলদেরকে ভালোবাসেন যারা তার আজাবকে ভয় করে তার নিয়ামতের আশা রাখে তাদেরকে রবুল্লাহ আলমিন ভালোবাসেন যারা আল্লাহ রবুল্লা আলমিনের নাফরমান ফরমান বিরুদ্ধাচরণকারী তাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন ঘৃণা করেন চলাতে মো সালাম নাজিল্ম রসুল্লাহ সাল্লিসামের উপর যিনি সব চাইতে বেশি আল্লাহ এবং তার ব্যক্তি আল্লাহ এবং রাসুলের চাইতে অন্য কোন কাউকে অথবা কিছুকে ভালোবাসবে বেশি অথবা ভালোবাসায় প্রাধান্য দেবে সেই ব্যক্তি মমিন হতে পারে না এবং সমস্ত মানুষের চাইতে বেশি ভালোবাসার পাত্র না হয়ে যাবো রসুল হাদিস মহানিক তার ভালোবাসা সম্পর্কে স্বাদ করেছে হব্বা লিল্লা মুশ্রিকরা বহত্যবাদীরা তাদের দেব দেবীকে তাদের বাতিল উপকে আল্লাহর মতো বা তার চেয়েতে বেশি ভালোবাসে আল্লাহকে যেমন ভালোবাসা উচিত সেইরকম ভালোবাসে আল্লাহর সাথে শরিক করে তারা তাদের শরিকগুলি খেয়ে দুর্গা দর্গা খেয়ে আল্লাহর মতো করে ভালোবাসে যারা দুর্গা পূজা করে প্রতিমা পূজা করে তারা প্রতিমাকে কে সেসব দেবদেবী কে ভালোবাসে আল্লাহ করে আর যারা গোস কৌতুবের পূজা করে গস কৌতুবের কাছে মনের হয় তারা আল্লাহ আল্লাহ সম্পর্কে কোনো খারাপ কেউ কথা বললে তাদের ইমানে কোন রকমের কোন নড়াচড়া দেখা যায় না আল্লাহর দিনের নাফার মানে রাত দিন হচ্ছে কোনো কিছু নেই কিন্তু তাদের গস কৌতুব সম্পর্কে কেউ যদি সত্য কথাটিও বলে যে তারা মৃত তাহলে দেখেন কিভাবে তারা গরম হে উঠে মনে হচ্ছে খেয়ে ফেলবে ভালোবাসে বলি বুজুগের নামে তারা সীমাহীন ভালোবাসে যে আর ভালোবাসে আল্লাহর জন্য খাস বললে যে না মানুষ সত্যিকার মমিন মুসলিম যারা আশাদ্দ হব্বাল্লাহ সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে এটি হচ্ছে এমন ভালোবাসা যা মহান আল্লাহ ফরজ করেছেন এবং এই হচ্ছে থেকে আজকে ষষ্ঠ পর্ব ধারাবাহিক আলোচনা চলছে আল্লাহ রাবুল আলমিনের গুণাবলী সম্পর্কে যা কোরানে কেরিমে বর্ণিত হয়েছে লেখক এই কিতাবে প্রথম কোরআন করিমের আল্লাহ রবুল আলমিনের যে সেফাত গুলি বা গোনাবলি গুলি বর্ণিত হয়েছে সেগুলি বর্ণনা করেছেন আর তারপরে হাদিসের পর্ব আসবে হাদিসে যে গনগুলি বর্ণিত হয়েছে বা হাদিস দ্বারা প্রমাণিত সেগুলি বর্ণনা করবেন এখন কোরআন কেরিমের আয়াতের পর্ব চলছে এই জন্য যারা এমনিতে শুধু এগুলি এগুলির পড়বে কিন্তু গভীরভাবে বুঝার চেষ্টা করবে না ভাববে যে শুধু আয়াতগুলি কে কালেকশন করেছে কি শুধু আয়াত কিছু আয়াত পড়লাম কিছু আয়াত শুনলাম কিন্তু প্রত্যেকটি আয়াত দিয়ে আল্লাহরুল আলমিনের গুণাবলী সিফাত গুণবাচক নাম এবং প্রত্যেকটি গুনবাচক নাম থেকে গুণ বেরোয় যেমন আল্লাহ রবুল আলমিন আল্লাহরুল আলমিন রাহিম তো আল্লাহর গুন নাম হচ্ছে রাহিম এটা হচ্ছে আল্লাহর গুনবাচক নাম ওখান থেকে আল্লাহর রবুল আলমের গুণ একটি বেরোয় সেটা হচ্ছে রহমতুল্লাহ আল্লাহর রহমত আল্লাহর দয়া তিনি যখন বড় দয়ালু তখন তার একটি গুণ হচ্ছে বড় দয়া করা তো সেফাতির নামগুলো বা গুনবাচক নামগুলিতে দুটো দিক আছে একটা হচ্ছে গুনবাচক নাম আল্লাহ নিরানব্বইটি যে নামগুলি অধিকাংশ হচ্ছে আল্লাহ পরে যেগুলির নাম সেগুলি গুনবাচক নাম সেফাতি নাম আর যে নাম থেকে একটা করে গুণ বেরোয় এইগুলি নিয়ে আলোচনা চলছে তার মধ্যে কয়েকটি গণ সম্পর্কীয় আয়াতগুলি আমাদের সামনে আজকে আসবে প্রথম আজকে শুরু করবো আল্লাহর ভালোবাসা দিয়ে মাহাবাতিহিউলিয়া কবি আলহি আল্লাহ রব আলিনের ভালোবাসা তার বন্ধুদের কি যেটি আল্লা মারজাদার জন্য উপযোগী যেমন উপযোগী হয় আল্লাহর ভালোবাসা আল্লাহর মত আর আল্লাহর সৃষ্টিদের ভালোবাসা আল্লাহর সৃষ্টিদের মত না আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসার সাথে কারো ভালোবাসার তুলনা পরিমাণের দিক থেকে আছে না ধরনের দিক থেকে আছে না ভালোবাসার ভিতরে যেমন কথা আল্লাহ রবুল আলমিন বান্দাদেরকে ভালোবাসেন সৎকর্মশীলদেরকে আমরা ভালো মানুষদেরকে ভালোবাসি যারা ভালো মানুষ তাই না ভালো মানুষ ভালো ভালো কে কিন্তু আমাদের ভালোবাসার ধরনটাই আমাদের মতো তাই না আমাদের যেমন ক্ষমতা সীমিত তখন ভালোবাসাও সীমিত হ্যাঁ ভালোবাসার পরিধিটা সীমিত একবারে খুব একটুতে ভালোবাসা শত্রুতায় পরিণত হয়ে যায় তাই না কিন্তু আল্লাহ আমরা একবার ছাড়া দুইবার কাউকে ছাড় দিতে চাই না অনেকে একবারও ছাড় দিতে চান না একবার ভুল করলে ছাড় দিতে চান না ওর ভালোবাসা শেষ খান খান হয়ে গেল কিন্তু আল্লাহ রবুল্লা আলমের তার বান্দাদেরকে কত ভুল করছে তারপরও কত ছাড় দিচ্ছে তারপরও ভালোবাসছেন হ্যাঁ তারপরও তাকে রুজি দিচ্ছেন তারপর তাকে আল্লাহ তার নিয়ামত দিচ্ছেন এমনকি বড় বড় কাফের কি দুনিয়ার রহমত শুধু মমিনার সাথে খাস না করে সকলকে সামিল রেখে তার রহমতে তার না এটা ধরনের দিক থেকেও। দিক বলছিলাম যে ভালোবাসলে যে অবস্থাটা তৈরি হয় মানুষ বা সৃষ্টি যখন ভালোবাসে তার মধ্যে একটা দুর্বলতা আসে কমজোরি চলে আসে এই আমাদের বাংলা ভাষায় একটা আজকাল পরিভাষা হচ্ছে যে অমুক ব্যক্তি অমুকের ক্ষেত্রে খুব দুর্বল দুর্বল মানে কি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 আল্লা ভালোবাসায় কোন রকমের ত্রুটি নেই তিনি যেমন তার সত্তার ক্ষেত্রে ত্রুটিমুক্ত সুভ্যান আল্লাহ বলছি তিনি তেমন প্রত্যেকটি সেফাত গুণের ক্ষেত্রে আল্লাহ ত্রুটিমুগ্ধ সুবহান আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। সমস্ত রকমের ত্রুটি থেকে যেমন তিনি ক্লান্ত হন না ঝিমান্না অসুস্থ হন না ইত্যাদি তাকে নিদ্রা না। ঠিক তেমনি তিনি ভালোবাসতে গিয়ে দুর্বল হয়ে পড়েন না ইত্যাদি ইত্যাদি কিন্তু আমরা এই সমস্ত আছে তারা আল্লাহ করেছে না আল্লাহর ভালোবাসা হলে তো দুর্বলতার দিক চলে আসে আল্লাহ তো দুর্বলতা ভাগ সুতরাং অস্বীকার আল্লাহর ভালোবাসা মানে আল্লাহর ভালোবাসা নেই ভালোবাসার প্রতিফলন যেটা ভালোবাসার প্রতিফলন যে যাকে ভালোবাসে তা কিছু দেওয়ার চেষ্টা করে এটা হচ্ছে প্রতিফল ফলাফল তাই না আর যে যাকে ভালোবাসা তাকে না খাওয়াই দাওয়াই আদৌ যত্ন করে আপ্যায়ন করে যে আল্লাহ ভালোবাসেন না আল্লাহ আলমিনের কত আয়ত রয়েছে আল্লাহ তার বান্ধারদের ভালোবাসেন ভালোবাসাটা দুই পক্ষ থেকে যেমন আল্লাহ ভালোবাসেন তার নেগ বান্ধারদেরকে তেমন নেক বান্ধারাও অতক্ষণ নেক হইতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে যেমন আল্লাহ ভালোবাসা মহান আল্লাহর তোমরা সৎ কর্মশীল হও বা তোমরা মানুষের সাথে সদ্ ব্যবহার কর এহসান মানে সৎ হওয়া এহসান মানে সদাচরণ করা এই সবগুলি অর্থ ব্যাপক অর্থে এহসান শুধু আল্লাহর সৃষ্টির সাথে না এহসান মা আল্লাহ এহসান মা রসুল্লাহ এহসান মানাস মুসলিম না হইলেও তার সাথে সদ ব্যবহার এমন কি মানুষ না হইলো যে কোন পশু পাখি প্রাণী তার সাথে এহসান সদ ব্যবহার করা নবী করিমিসাম পশু জবাইগি গরু জবাই করছেন ছাগল জবাই করছেন সেই ক্ষেত্রে পশুকে মারবেন না মারতে হবে আপনাকে মেরে ফেলবে ফাহ কিতলাতা তার খুন করাটাও ভালোভাবে করো মানে ভালোভাবে খুন করা কষ্ট দিয়ে খুন করিও না যেমন একটা হিংস্র পশুকে গলি করে খুন করতে পারবে হ্যাঁ বা ধারাল অস্ত্র দিয়ে খুন করতে পারবেন না আগুনে পড়িয়ে খুন করলে মারিল হ্যাঁ তোমরা যখন জবাই করবে পশু পাখি জবাই করতে হবে জবাই না করলে হালাল হবে না আপনার হ্যাঁ যেসব পশুকে হালাল করেছেন জবাই করতে হবে এই স্থলের যদি প্রাণী হয় গরু উঠ ইত্যাদি ছাগল জবাই করতে হবে তাই না পাখি জবাই করতে হবে মাছের ক্ষেত্রে না হয় জবাই শর্ত নয় বা সামুদ্রিক যেগুলো প্রাণী সেগুলির ক্ষেত্রে ক্ষেত্রে সদ ব্যবহার করো তাহলে ইসলামে যে হেসান শেখানো হয়েছে ওটা সীমিত অর্থ নয় যে এসান এর কথা পশ্চিমারা বলে সেটাও সীমিত আবার তাদের লোকদের সাথে তাদের চালচলনে তাদের মতো যেগুলো তাদের সাথে আমরা আল্লাহর সাথে প্রথম এসান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 জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার কাছে তরিকা মোহাম্মদ রসুল্লাহ এটা হচ্ছে হেসান রসুল সাথে রসুর সাথে হেসান নাই যে রসুরের নাম আসলে খুঁজে চুমা দিলেন কিন্তু তরিকা হচ্ছে অন্যদের মুসলিমদের সাথে হেসান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 তোমরা সৎ কর্মশীল হও বা সৎ আচরণ করো সৎ আচরণ করো সৎ ব্যবহার করো ইহিবুল মোহসেন কারণ আল্লাহ রব আলিন সৎ বা সদ আচরণকারীদেরকে ভালোবাসেন যারা আল্লাহর সাথে ব্যবহার ঠিক রাখে সদ ব্যবহার করে রসুলের সাথে সদ ব্যবহার করে আল্লাহলুকদের সাথে মুসলিমদের সাথে অমুসলিমদের সাথে সদ ব্যবহার করে তাদের কি আল্লাহ ভালোবাসেন এই জন্য যে অসতী মহিলা কুকুরকে পানি পান করিয়ে দিল আল্লাহ রাজি হয়ে গেলেন তার উপর সেই পক্ষের হাতি আর এক মহিলা ভালো মহিলা এমন কোন অসতি ছিল না ভালো মহিলা কিন্তু একটু বিড়ালকে বেঁধে রেখে খেতে দিল না সেই জন্য জান চলে গেলো মানে হচ্ছে ইনসাফ করা সুবিচার করা নাইপরায়ন হওয়া আর কাস্তুন যখন হবে তার মানে হচ্ছে জুলম করা এই জন্য সুরে তুনা যারা জালেম কাসেতুন দেখেন ওখানে পরায়নতার সাথে বা সুবিচারের সাথে দাঁড়িয়ে পড়লা ওজন কায়ম করা বিল কিস্তে আর যখন কাস্তুন হবে ওখান থেকে কাসেতুন তখন ওর মানে হচ্ছে জালেম। আদুল ও আকু তোমরা সুবিচার করো ইহিবুল মকসেতিন আল্লাহ ভালোবাসছে নিশ্চয়ী নাই পরায়নদের কি বা সুবিচারকারীদের আগের আয়তে জানলাম আল্লাহ কাকে ভালোবাসেন যারা সদাচরণকারী তাদেরকে এই আয়তে জানলাম আল্লাহ ভালোবাসেন কোন শ্রেণীর মানুষকে যারা নেই বিচারকারী তাদেরকে এই আল্লাহ বিশেষ ভাবে এদের মধ্যে ইমানের সাথে মমিন হওয়ার সাথে সাথে এই ভালো গুণগুলি আছে যার মধ্যে যত ভালো এই গুণগুলি সুন্দরভাবে ভাবে আছে আর ভালো পরিমানে আছে তাদেরকে তত বেশি আল্লাহ ভালোবাসেন এই জন্য আল্লাহর ভালোবাসা আন্দার ক্ষেত্রেও বিভিন্ন স্তর রয়েছে এই না যে আপনাদের সকলকে আল্লাহ একই সমান ভালোবাসেন কখনো না আপনার অন্তরের কথা আল্লাহ জানছেন অবস্থার দিয়েছেন হ্যাঁ আর একজনের এবং তার কাজ কর্ম আভ্যন্তরীণ অবস্থাও জানছেন ওর ভিত্তিতে আল্লাহ ভালোবাসেন আল্লাহ ভালোবাসেন আল্লাহ ভালোবাসেন প্রত্যেক মোমিন মুসলিম ভালোবাসেন কিন্তু ভালোবাসার বিভিন্ন স্তর আছে মোহান আল্লাহ আর এক বলছেন ফমাস্তা কামুলা কিমুল আহম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 মুসলিম দেশের সাথে অমুসলিম দেশের কূটনৈতিক সম্পর্ক যতদিন পর্যন্ত তারা অটল আছে চুক্তির ওপর যে কেউ কারো জল মত্যাচার করবে না তোমরা অটল থাকো কিন্তু যখন জুলমত্যাচার করবে তার মানে চুক্তি ভঙ্গ করলো আজকে বারমার সরকার এবং সেখানকার জালেম বুদ্ধিস্ট যাদের কাছে জীব হত্যা মহাপাব কিন্তু মুসলিম হত্যা তাদের কাছে পণ্যের কাজ বড় এরা চুক্তি ভঙ্গ করেছে সুতরাং তাদের সাথে কোনো চুক্তি নাই ইসলামের মুসলিমের না মুসলিম শাসকের কোন চুক্তি আছে না মুসলিম জাতির কোন চুক্তি আছে জি এটি হচ্ছে আল্লাহর বিধান কিন্তু আগে থেকে আমরা ভঙ্গ মানুষ আমাদের সাথে এটা আল্লাহ রবহিন যারা সংযত পাপ মুক্ত আল্লাহ ভিরু তাদেরকে ভালোবাসে তিনি জানলাম যে আল্লাহ কাকে ভালোবাসেন যারা আল্লাহ থাকে আল্লাহদের ভালোবাসেন তিন শ্রেণীর মানুষ হলো সুরায় তা এক নম্বর সাত তারপরে মহান আল্লাহ ইনাল্লাহে নিশ্চয়ই আল্লাহ রব্বুলি ভালোবাসেন তবাকারীদেরকে তবাকারীদেরকে ভালোবাসেন যারা ভুল করে কিন্তু দ্রুত ফিরে আসে আল্লাহ বলেছেন তাইবিন বলেননি। বলেনি মানে দ্রুত প্রত্যাবর্তনকারী আল্লাহ গোনা করল তারপরে চলেই যাচ্ছে গোনা করে ছয় মাস এক বছর সপ্তাহ দিনের পর দিন রাতের রাতের পর দিন এইভাবে পার হইতেই আছে এইরকম নয় তাড়াতাড়ি তবা করে আল্লাহ কোরআনায় বলেছেন দ্রুত তবা করে ফিরে আসে দ্রুত যেমন দুনিয়ার ক্ষেত্রে আমরা এত বুদ্ধিমান যে একটা কাটিং এ ভুল করে যদি সামনে চলে যায় আমাকে টান করে সামনে তা তাড়াতাড়ি নামিয়ে দিয়েও ফেরার চেষ্টা করি আমরা এই চিন্তা করি না যে যাক ভালো রাস্তা যতক্ষণ না পাবো রাস্তা আছে এক্সিট কিন্তু যাক এগুলো ফিরবো না যাই চলে এসছি তখন আরো যায় পঞ্চাশ চলে যাই আছে কোনো বোকালো কিন্তু ধর্মের ক্ষেত্রে কাফের তো বোকা আছে আছে মুসলিম অধিকাংশই বোকা তারা গোনা করে যাচ্ছে মাস কে মাস বছর কে বছর জিন্দেগি আল্লাহ পরকাল বলে কোনো খেয়াল হলো না কখন আল্লাহ ওদেরকে ভালোবাসেন না আল্লাহ ভালোবাসেন যারা দ্রুত তাকারী তাদেরকে ওয়াই হেব্বল মত এবং আল্লাহ ভালোবাসেন পবিত্রত অর্জনকারীদেরকে যারা পবিত্রত অর্জন করতে চায় তাহরিন বলেননি যারা পবিত্র থাকে পবিত্রতা অর্জন করতে চায়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 যাদের অন্তরে হিংসা বিদ্বেশ শত্রুতা কলহ আর অনেক ভরা আছে তারা শুধু সামান্য কথা নিয়ে শুধু ফাডল ধরাতে চাই ঐক্য চাই না ইত্যাদি তো পবিত্রতা অত্যন্ত ব্যাপক করতে আয়াতগুলিকে এইভাবে বুঝলে আমাদের সংশোধন হবে আমাদের সংশোধন হবে তো আল্লাহ রাবুল আলমিন ভালোবাসেন এই আয়াতে বলেছেন দুই শ্রেণীর মানুষ যারা দ্রুতত বাকারী আর যারা পবিত্রতা অর্জনকারী তাহলে পাঁচ শ্রেণীর মানুষের কথা হলো দুইশো বাইশ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 কাজ করতে হয় মোহনালা পাওয়া যাবে এখানে দুই পক্ষের এক দুই পক্ষের ভালোবাসার কথা আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা হয় আর বান্দার পক্ষতে ভালোবাসা লাগবে প্রথম তুমি যদি আল্লাহকে ভালোবাসো তাহলে প্রমাণ দিতে হবে আল্লাহ এখানে প্রমাণ বলেছেন ইতিবাহ প্রমাণ হচ্ছে আমাদের হুজুরা কি ফতোয়া দিচ্ছেন আমাদের মুরব্বীরা কি হাদিস গুলো জানে না নাকি কোথায় ভালোবাসা কোথায় আল্লাহর ভালোবাসা এভাবে হাসিল হবে আর কোথায় নবীর অনুসরণ যখন নবীর অনুসরণের দলিল প্রমাণ নেই কোন কিছু দাবি করার জন্য কি লাগে দলিল লাগে আপনি এই কোম্পানির আপনি ঠিক কিনা এটা জমির দাবি করছে এই জমিটা আমার এই মাটিটা আমার তাহলে তার দলিল প্রমাণ লাগবে হ্যাঁ প্রত্যেক বস্তুর জন্য দলিল লাগিয়ে আল্লাহর মোহব্বতের দাবি করলে কি লাগে দলিল লাগে সেই দলিলটা হচ্ছে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো অর্থাৎ আল্লাহর ভালোবাসার দাবি ফা বে তার দলিল পেশ করো সেটা হচ্ছে আমার অনুসরণ করা আমার অনুসরণ করো নবীকে ফলো করো যদি এই দলিল পেশ করে দিতে পারো তাহলে আল্লাহ করে দিলেন তখন আল্লাহ দুটো জিনিস দিবেন ইহ বেব আল্লাহ তোমাদের কেউ ভালোবাসবেন ভালোবাসার বদলে ভালোবাসা সমান সমান তো হয়ে গেল যথেষ্ট ছিল কিন্তু আল্লাহ ফের দেখুন আল্লাহ বোনাস দেবেন যে তোমাদের গোনাগুলি কু করে আল্লা সাথে একটি সৎ ব্যবহার করলে দুটি পাওয়া যায় নবীর অনুসারীদেরকে মুহ রসুলের অনুসারীদেরকে অর্থাৎ যারা বিদাত মুক্তির মুক্ত প্রতিষ্ঠাকারী আর সন্নত অনুসারী তাদেরকে আল্লাহ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 ক্ষেত্রে ক্ষেত্রে আখলা চরিত্রের ক্ষেত্রে ক্ষেত্রে সন্ন্যার ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে রাষ্ট্রনীতির ক্ষেত্রে দণ্ডবিধানের ক্ষেত্রে কত দূরে সরে গেছে চিন্তা করা কোনটা ক্ষেত্রে বাদ নেই ব্যক্তি জীবনের ক্ষেত্রে পাঁচ নামাজ শতকরা পঁচানব্বই জন পে নামাজ মুসলিম আজকে সারা বিশ্ব এটা ভালো ভালো দেশ। মুসলিম দেশে এমন নয় যে কাফেরদের মাঝে বাস পারে জটিল আর জীবনে ইসলাম পালন করে না তাহলে আর অন্য জীবনে কেমন করে আল্লাহ শান্তি দেবেন এবং মনে রাখবেন যারা আল্লাহ রাবুল আলমেনের এবাদত করার সুযোগ পাওয়ার পরেও আল্লাহর এবাদত করলো না কথাটি মনে রাখবেন ভালো করে সারা বিশ্বের মুসলিমদের ইতিহাস একশো বছর দুইশো বছরে যদি স্টাডি করে দেখেন এই অবস্থাটা দেখবে আরামে ইসলাম পালন করতে পারছিল সেই দেশগুলিতে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 আর মোগল আমলের ভারত যে অখণ্ড ভারত ভারত বাংলাদেশ ইতিহাস থেকে শুরু করে আরবদের ইতিহাস থেকে শুরু করে সমস্ত ফিলিস্তিনের অবস্থা সবগুলি প্রমাণ করে এটা যখন আল্লাহ নিরাপত্তা দান করেছিলেন যে কোনো চিন্তা নেই ফুল পর্দা করতে কোনো ভয় নাই পর্দা করলে কোনো ভয় নেই নামাজ পড়লে কোনো ভয় নাই। দিনের যেকোন করলে তখন তারা যখন এগুলিকে উপেক্ষা করেছে না ইত্যাদি ইত্যাদি আইন কানুন তৈরি হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে হচ্ছে না হচ্ছে না জি ইতিহাসের দিকে শুধু ইঙ্গিত করলাম জি আল্লাহর নিয়ামতের কদর না করার কারণে যখন আল্লাহ সুযোগ সুবিধা দিয়েছিলেন তখন যেহেতু আল্লাহ এই নিয়ম ছিনিয়ে দিয়েছেন থাক আল্লাহ বলছেন তোমরা যদি আল্লাহ শীঘ্রই আল্লাহ রব আহ এমন এক জাতিকে নিয়ে আসবেন ইহিবাহ তারা কি আল্লাহ ভালোবাসবেহিবাহ আল্লাহ তাদেরকে ভালোবাসবেন ও ইহিবাহ এবং তারা আল্লাহকে ভালোবাসবে সোরে চুয়ান্ন তোমরা যদি আল্লাহর দিন থেকে সরে যাও তাহলে এমন এক জাতিকে আল্লাহ করবেন তফিক দেবেন যে তারা এমন আল্লাহ তাদেরকে ভালোবাসবে এবং তারাও আল্লাহবাস নিউ মুসলিম যারা খাঁটি ইসলাম গ্রহণ করছে এই মর্মে বেশ কিছু কোরআনিকারী মায়াত রয়েছে যদি ইসলাম বিমুখ হয়ে যাও তারা নিসলিমে মনে করবে যে আমার জীবনে নামাজ পড়াটাই হচ্ছে আমার জীবনের সফলতা আমার জীবনে আমার স্ত্রী জীবনে পর্দা হিজাব হচ্ছে আমার সফলতা আমার হালাল রুজিটা হচ্ছে আমার সফলতা তোমরা যদি দিন থেকে ফিরে যাও তো এখানেও আল্লাহর ভালোবাসার কথা আর বান্দার ভালোবাসা দুই পক্ষের ভালোবাসার কথা প্রমাণিত হয়েছে যারা তার রাস্তায় সশস্ত্র লড়াই করে সাফান কাতারবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে এমন সারিবদ্ধ হয়ে যেন তারা সীশা ঢালাইকৃত প্রাচীরের মতো এইরকম ভাবে এই প্রাচীর করে কোন দুশ্মন ভিতর ঢুকতে পারে না তাদেরকে আল্লাহ কি করেন ভালোবাসেন তাহলে আল্লাহ রাজাহিদিন যারা এখলাসের সাথে জাহাদ করে আল্লাহর কালেমা কুচা করার জন্য আল্লাহদ্দিনকে শক্তিশালী করার জন্য এবং এর জন্য বেশ কিছু শর্তাবলী রয়েছে সেই শর্ত পূরণ করে তারা এবং পূরণ করার চেষ্টা করে যাদের কাছে এই শর্ত পুরা আছে তারা তার জন্য এই দায়িত্ব পালন করে ও কৌল্লু মহান আল্লাহ আর করেন তল্লাহর কাছে তবা করে সেও তৌয়া যে আল্লাহর কাছে তবা করে ফিরে যায় মানে গোনা হয়েছে ভুল হয়েছে অন্যায় হয়েছে তারপর আল্লাহর দিকে ফিরে যায় তাবা এত মানে প্রত্যাবর্তন করা ফিরে আসা প্রত্যাবর্তন করে পরিবর্তন হয়ে আসে আর আল্লাহ তা আল্লাহ তা মানে কি হাকিম করে মানে কি করবেন আল্লাহ তা কি তিক দানকারী তবা কবুলকারী এবং তবার তফিক দানকারী যে তবা করার চেষ্টা করে তাকে আল্লাহ তবার তৌফিক দেয় কেউ চেষ্টা না করে তাহলে তৌফিক দেবে না চেষ্টা না করে তাহলে আল্লাহ তৌফিক আপনি যখন দৃঢ় সংকল্প হবেন যে বল হয়েছে আর জীবনে বলবেন অনেকের করা যদি আপনি অবশ্যই আল্লাহ তৌফিক দেবেন কিন্তু মনে নিজেকে একটু তিরস্কার করলেন খারাপ লাগলো অনতপ্ত হলেন আর তারপরে দুই চার দিন পরে আবার ওইরকম আবার ওইরকম আবার ওইরকম তো তো তৌফিক হবে না এই আয়াতগুলিতে যেটা দেখাতে চেয়েছেন হাফেজ হলা বলছেন প্রমাণিত রয়েছে ও দুধ থেকে মাখাস আল্লাহ রাবুল আলমিন কিছু মানুষকে ভালোবাসেন সকল মানুষকে না তো কিছু কিছু ব্যক্তি কি বা কিছু শ্রেণীর ব্যক্তি মানুষকে ভালোবাসেন আর কিছু কাজকে ভালোবাসেন যে কোনো ভালো কাজকে আল্লাহ ভালোবাসেন খারাপ কাজকে আল্লাহ করেন্লাহ কিছু চরিত্র আছে যে চরিত্রগুলিকে আল্লাহ ভালোবাসেন নম্রতা ভালোবাসেন হ্যাঁ সততা ভালোবাসেন ভদ্রতা ভালোবাসেন যত ভালো গুনগুলোকে আল্লাহ ভালোবাসেন নোংরা না। অশীল কথা ভালোবাসেন না অশীল দেখা ভালোবাসেন না ইত্যাদি আল্লাহ রব্ব কিছু জিনিসকে ভালোবাসেন কিছু ভালোবাসেন না আলামা তাত্তাজি হিকমতুলা যেমন আল্লাহ রবুল আলমিনের ব্যাপক প্রজ্ঞা মুজাহিনে যারা জিহাদী তাদেরকে ভালোবাসেন এই আয়াতে রয়েছে বিশেষ করে দুটি আয়াত রয়েছে अस्वीकार कर मोत তারপরে আর একটি গুণ নিয়ে আলোচনা করব। বা আমাদের সামনে আসছে সেটা হচ্ছে আল্লাহ দয়া রবীন্দ্রনা ক্ষমার প্রমাণ গুণ হচ্ছে করা করা দয়া গুণ হচ্ছে ক্ষমা করা মানুষের ক্ষমা করে কিন্তু মানুষের ক্ষমা আর দয়া হচ্ছে বড়ই সীমিত কিন্তু আল্লাহ রবুল আলমিনের যেমন জাতের ক্ষেত্রে আল্লাহ অসীম তেমনি তার সিফাত গুনাবলির ক্ষেত্রেও অসীম একটি আয়াত ইন্না সুলাইমান ওয়াই বিসমিল্লাহ রহমান রাহিম আমি শুরু করছি সেই আল্লাহর নামে যিনি পরম করুণাময় আর রহমান এবং অতি দয়ালু আর রাহিম মহান আল্লাহ করছেন রব্বানা হি আমাদের থেকে এবং জ্ঞানের দিক থেকে অর্থাৎ তোমার রহমত সবকিছু কে সামিল এবং তোমার জ্ঞানও সবকিছুকে ঘিরে আছে বা সামিল আল্লাহ জ্ঞানের দিক থেকে জ্ঞানে আল্লাহর জ্ঞানের এলমের বাইরে কিছু নেই এরকম আল্লাহ রহমতের বাইরে কিছু নেই সবকিছু আল্লাহর রহমতে ভাগ পাচ্ছে কা ফেরো আল্লাহ রহমত না পেলে এক ডক পানি পেত না দুনিয়া যদি আল্লাহর কাছে সারা পৃথিবী এবং পৃথিবীতে যে ভোগ বিলাসে সামগ্রী আছে একটা মাছির ডানার সমান মূল্য থাকতো এত তুচ্ছ দুনিয়া আল্লাহর কাছে তাহলে কোন কা ফেরকেই মা সাতা কা এক ডোক পানি আল্লাহ খেতে দিতেন না কীট পতঙ্গ সব কিছু কে আল্লাহর রহমত সামিল এবং আল্লাহ কীট পতঙ্গ কোথায় কোন মাখুলুক আছে সব খবর আল্লাহ কে আছে রহমাতফের এত নম্বর সাত সোরে গাফের অপর নাম মানে কি এটা হচ্ছে আখের রহমত আল্লাহ রব আলমিন রহমান উদ্দুনিয়া ও রাহিমা দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ রব আহমত মমিন কাফের সৎ অসৎ সকলের জন্য আর কোন আল্লাহ বলছেন আমার রহমত দয়া প্রত্যেক বস্তুকে স্বামী একশো ছাপ্পান্ন রহমা তোমাদের প্রতিপালক নিজের ওপর রহমতকে অবধারিত করেছেন বা বিধিবদ্ধ করেছেন ফরজ করে নিয়েছেন আল্লাহরা কেউ ফরজ করেছেন আল্লাহ নিজের ওপর অনগ্রহপূর্বর আল্লাহর কোন কিছু ফরজকারী নেই যেহেতু আল্লাহ সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ যেহেতু আমাদের স্রষ্টা সৃষ্টিকর্তা তার আদেশ নিষেধের হক রয়েছে যে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি যে উদ্দেশ্যে সেটা তোমাকে আদায় করতে হবে সুতরাং আমাদের পাঁচ হপ্তর নামাজ ফরজ এটা আল্লাহর হুকুম ভালো কথা ভালো কাজ ফরোজ মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকা ফরোজ এটা আল্লাহর হুকুম আমাদের কিন্তু আল্লাহ যে নিজের ওপর আল্লাহ করে নিয়েছেন সেটা তার পক্ষ থেকে তার পক্ষ থেকে এসান এবং অনুগ্রহ সুরে নাম এক নম্বর চুন্ন মোহন আল্লাহ বলছেন ওহ গাফুর রহিম এবং আল্লাহ রব্দুল্লাহ আলমী বড় মার্জনাকারী আর অতি দয়ালু সুরে এক নম্বর সাত ফাল হাফেজ তার ছেলেদের সম্পর্কে বলেছিলেন তাদের আল্লাহ হেফাজত রাখেন এই ব্যাপারে তিনি সমস্ত দয়ালুর চাইতে সর্বাধিক দয়ালু সর্বাধিক দয়ালু সবচেয়ে বড় দয়ালু মায়ের চাইতে রয়েছে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 মায়ের বা বাপের থাকে ছেলে মেয়েদের উপর আল্লাহ তার চাই বেশি বান্দার উপর সুতরাং বান্দা যদি কিছু অধিকার রাখে জাহান্ন থেকে পরিত্রাণ পাওয়ার তো আল্লাহ কখনো জাহান হয়ে না অর্থাৎ ইমান যদি থাকে এবং ইমানের প্রমাণ হচ্ছে পাঁচ অক্ট নামাজ ইমান মানে শুধু ইমানের দাবি না ইমান মানে তহিত আল্লাহর একত ইমান মানে আল্লাহর একত শিখ মুক্ত জীবন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 মুসলিম নয় ভালো করে দিতে পারে আমি সর্বদা মুসলিম না থাকা অবস্থায় মারা গেল ইসলামবিহীন অবস্থায় মারা গেল আল্লাহ কঠোরভাবে সতর্ক করে দিয়েছে কেউ বলতে পারবে না জানলাম জানতাম না হ্যাঁ আমি তো বুঝতাম না তুমি তো বলোনি আল্লাহ দিয়েছে পড়লে কি হয়ে যায় কাফের হয়ে যায় তারা কাস্বীকার নাই ছেড়ে দিলে অলসতাই অবহেলায় পড়ছে পড়বো কা শব্দ এসছে মুসলিম থাকে কেমত পর্যন্ত দেখাতে পারবে না সুতরাং এই যে মতটি রয়েছে এই মতটি দুর্বল যদিও দল ভারী দল ভারী হলে সেটি সঠিক হবে জরুরি নয় জি হ্যাঁ সুতরাং তাকে জাহান্নামে চিরকাল রাখবেন না হইতে পারে কিছু পানিশমেন্ট হতে পারে কবরে মেলা পানিশমেন্ট শাস্তি হয়ে গেছে দুনিয়াতে মেলা বালামসিবতের মাধ্যমে শাস্তি হয়ে গেছে তারপরেও যদি তার কাফার মোচন না হয়ে থাকে তো কিছুদিন যেতেও পারে জাহান্নামে খনি সারাবি হ্যাঁ ব্যাবিচারকারী ইত্যাদি ইত্যাদি মেলাক বিদা আছে যেতে পারে কিছু কাউ দীর্ঘকাল যেতে পারে কিন্তু তারপরে ইমান ভঙ্গ যদি না হয়ে থাকে নামাজ প্রমাণ করে দিতে পারে এবং শির মুক্ত থাকতে পারি তো আহ আর হামুর রাহি তিনি সমস্ত দয়ালু চাইতে বড় দয়ালেমেসুফ আয়ন নম্বর চৌষট্টি এর আয়াতগুলি কেন নিয়ে এসেছেন লেখক রাহমা শেখ সালে কি বলা হয়েছে যে তিনি রহমত রয়েছে তা দয়া রয়েছে তার মাঘ তার ক্ষমা রয়েছে মার্জনা রয়েছে আলামায় আলী কবে যেমন এই গনগুলি আল্লাহর জন্য উপযোগী হয় আল্লাহর জন্য ধরনের ক্ষেত্রে পরিমাণের ক্ষেত্রে ক্ষেত্রে সীমা যে আল্লাহ হচ্ছে এতটা নসিম জিম এবং সৃষ্টির সাথে এই ক্ষেত্রে কোন তুলনা চলবে না আমরা ক্ষমা করতে গিয়ে ক্ষমাতে ঘাটতি থাকে আবার ক্ষমা করতে গিয়ে বাড়াবাড়ি হইতে পারে হ্যাঁ ছেলে মেয়েদের মায়াতে হারাম রোজিয়া ইনকাম করছে এটা একটা বাস্তব একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে ছেলেমেয়ের মায়াতে তো না হলে নিজের পেটে তো ভালোই খাচ্ছেন দাচ্ছেন চলে যাচ্ছেন কিন্তু এই যে হারাম রোজগার কিসের জন্য হারাম পন্থায় উপার্জন তো আমরা দয়া করতে গিয়ে কি করি জন্ম অত্যাচার করে ফেলি নিজের উপর অথবা অন্য কারোর অন্যের হক মেরে জমি কেন বেমানি করে মানুষ অন্যের উপর জল অত্যাচার করে হ্যাঁ রাজনীতির ক্ষেত্রে অথবা অর্থের ক্ষেত্রে ধন সম্পদ অর্জনের ক্ষেত্রে সুদ ঘুষ কেন সরকার ওকে বেতন দিচ্ছে তারপরে ঘুষ খাচ্ছে কেন হ্যাঁ ছেলেমেয়েদের বিদেশে পড়াশোনা করানো যাবে না সুতরাং হারাম খেতে হবে ঘুষ খেতে হবে সুদ খেতে হবে বেবানি করতে হবে তো এই জন্য বলছেন আল্লাহ আল্লাহ রব্বুল আর দয়া করতে গিয়ে আল্লাহ ক্ষমা করতে গিয়ে কোন রকমের জুল হয় না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 মানুষের সামনে ছেলেকে ধমক দিল ভিতর ভিতরে স্বামী স্ত্রীর গল্প করেছে যে ছেলেটা আমার ভালো আমার ছেলে কোন দোষ নেই খুব একবার ভালো ভালো ছেলে আপনার আর পরের ছেলেটা শুধু খারাপ ভাই ছেলে মেয়েদের সেটা যারা থাকা আমাদের দেশে এরকমই হয় খারাপ লাগে শুধু ভাইয়ের মেয়েটাই শুধু খারাপ আপনার ছেলে না সব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 সৃষ্টি সদৃশ্য হয়ে যায় তারা রূপক অর্থে তখন নিয়েছে আর একটি বিষয় নিয়ে আলোচনা করে আল্লাহ আর কথা আসলো দয়া আর মার্জনা ক্ষমার কথা আসলো এখন আল্লাহ সন্তুষ্ট হন আল্লাহ রাজি হন আবার ওর বিপরীত আল্লাহর ক্রোধ হয় আল্লাহ সন্তুষ্ট হন আল্লাহ ঘৃণা করেন আল্লাহ যেমন মহব্বত করেন ভালোবাসেন আল্লাহ ঘৃণা করেন এই গুণগুলি আল্লাহ ক্ষেত্রে বর্ণিত হয়েছে এই জন্য সাহাবীর নাম আসলে কি বললেন আল্লাহ রাজি হন আচ্ছা আল্লাহ যখন রাজি হন এটা আল্লাহ কর্মগত শেফাতন পরে আল্লাহ হচ্ছে দুই রকম জাতি সেফাতে জাতিয়া সত্ত্বাগত গুণ আর সেফাতে ফেলিয়া মানে কর্মগত গুণ সেফাতে ফেলিয়ার মধ্যে কিছু কিছু সেফাত রয়েছে যেই সেফাতে গুণগুলি তো আল্লাহর আছে কিন্তু সেই গুণ থেকে আল্লাহর নাম নেওয়া যাবে না মানে নামকরণ করা যাবে না যেমন আল্লাহ রবুল আলমিনের রহমতটা হচ্ছে গুণ এই রহমত থেকে আল্লাহর গুণ বাহিম বা রহমান তাই না আল্লাহর গুণ এখান থেকে আল্লাহর নাম হচ্ছে আল্লাহর নাম রাখে যে আরি হ্যাঁ যিনি রাজি হন তার নাম হচ্ছে রাজি হ্যাঁ তো আল্লাহকে যদি আরি বলে তো বলা যাবে আল্লাহ নিরানব্বইটা নাম ধর রাজি নেই আল্লাহ আল্লাহ অসন্তুষ্ট হন সাুষ্ট হন তার নাম হচ্ছে শাক্ষেত আল্লাহর নাম কি সাথে না করা যাবে না এই আয়াতগুলি দেখুন বলছেন যে কোরআনকারি মেয়ে এবং আল্লাহর আল্লাহ মুসলিম কে খুন করবে তার শাস্তি হচ্ছে বদলা হচ্ছে জাহান্ন একটি শাস্তি খালেদান থাকবে যদি হালাল মনে করে অথবা যদি ইমানবিহীন অবস্থায় খুন করে অথবা শাস্তি এটাই কিন্তু তার ইমান তহির ঠিক থাকলে চিরকাল রাখবেন না চিরকালটা দীর্ঘকালের কালে রূপান্তরিত হবে অর্থ। আসল হচ্ছে। কোন এত বড় অপরাধ করা কোন মমিনকে যে তার শাস্তি হচ্ছে একজন মমিনকে খুন করলে তার শাস্তি হচ্ছে চিরকাল যাহান নাম কিন্তু মমিন মুসলিম যদি খুনি হয় তাহলে চিরকালটাকে আল্লাহ কি করে দেবেন এই সাজাকে দীর্ঘকালে রূপান্তরিত করে দেবেন যেমন মৃত্যুদণ্ড কে আজকালকার আইনে মানবরচিত আইনে কি করা হয় যাবজ্জীবন জেলে রূপান্তরিত করা হয় মৃত্যুদণ্ড না করছে না মুসলিম শিরক নেই নামাজি কিন্তু তার দ্বারা খুন হয়ে গেছে আল্লাহ সব মাফ করে দিবেন শাস্তি তবা করলে আল্লাহ সবই মাফ করতে বিনা যদি চলে যায় আর তবা বা তবা তার কবুল তবে এখলাস ছিল না তাহলে দীর্ঘকাল দীর্ঘকাল কিন্তু তার সাথে হালাল মনে করল বৈধ মনে করল। বিভিন্ন এই অর্থগুলি করা হয়েছে দ্বিতীয় শাস্তি তাহলে চিরকাল বা দীর্ঘকাল গাজীব আল্লাহ আলী তৃতীয় শাস্তি খনির যে আল্লাহর ক্রোধ গজব হয় আল্লাহ আল্লাহ রাগান আল্লাহর গজবের কথা জানলাম তাই না এবং লানত আল্লাহ গজব আল্লাহর ক্রোধ হয় তারপর লানত আল্লাহর অভিশাপ হয় এর কারণ হচ্ছে যে তারা এমন কিছুর অনুসরণ করেছে যা আল্লাহকে অসন্তুষ্ট করেছে তাদের আচার আচরণ কি করেছে আল্লাহকে অসন্তুষ্ট নারাজ করেছে ঘৃণা করেছে আল্লাহর আল্লাহ তাদের নারাজ হয়েছেন সুম্মদের আট নম্বর আঠাইশ মহান আল্লাহ আরো করেন ফালাম্মা আসা যখন তারা আমার বিরুদ্ধ আচরণ করলাম হোম তখন তাদের থেকে প্রতিশোধ নিলাম আল্লাহ তাহলে আল্লাহ কর্মগত আল্লাহ আল্লা পঞ্চান্ন মহান আল্লাহ এরশাদ যুদ্ধে যায়নি তাদের সম্পর্কে সুরা তিস এরশাদ করেছে আল্লাহ তাদের যুদ্ধে গমন কে ঘৃণা করেছেন আল্লাহ মনাফিক আল্লাহ তাদের যুদ্ধে গমন কে মনাফিকদের যুদ্ধে গমন কে ঘৃণা করেছেন সুতরা তাদেরকে ভারী করে দিয়েছেন ওই সময় মাথা ভারী হয়ে গেছে মনটা ভারী হয়ে গেছে আরে অনেক গরম প্রচন্ড গরম আর খেজুর পাকছে আর এই সময় কি আর বাইরে এত গরমে যাওয়া যায় আর এত দূরে সফর কে যায় নামাজের সময় উঠতে গিয়ে লাফ দিয়ে উঠছে আর একজন আর আজান হইতে মনে হচ্ছে আর শরীর আরো ভারী হন চাইছেন যে উঠি হালিমে আল্লাহ চাই না যে তুই জান্নাতে যা। কারণ তোর চেষ্টা নেই সেজন্য জুলুম করে দিয়েছেন তোর চেষ্টা নেই শরীর আরো ভারী হতে যাচ্ছে অসৎ লোকরা যাদের ইমানে দুর্বলতা আছে কপতা আছে কম তাদের অবস্থাটা এরকম অনেকে মনে মনে চায় তাহাজুদ পড়তে কিন্তু তাহার একদিন উঠতে পারে না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 মনটা মাঝে মাঝে তারপরে উঠতে পারছেন না প্রতিদিন হয়ে যায় রাখলো বন্ধ করলেন শুয়ে যাচ্ছেন আবার তফিক আল্লাহ হচ্ছে না যখন পাপ বেড়ে যায় আপনি আগে খানে ফেসবুক দেখতে দেখতে মহিলা ছবি এসব মাঝে দেখে শুয়ে কি করে তফিক হবে পড়তে ওঠার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 এই আয়াত শুধু মোনাফেকদের ক্ষেত্রে নয় আর এই শুধু আপনার দোষে কিছু দোষ আছে দোষ আছে অবশ্যই দোষ মুক্ত হওয়ার চেষ্টা করেন বাপামাকে রাজি করতে পারছেন না কেন ইত্যাদি ইত্যাদি চাকরি তফিক হচ্ছে না রুজিতে বরকত হচ্ছে না কেমন অনেক হাত পা মারছেন চেষ্টা করছেন কেন হচ্ছে না দেখেন চিন্তা ভাবনা করে অবস্থায় আমি আছি আল্লাহ করছেন তাহলে এখানে আল্লাহর ঘিনা কারিহা আল্লাহ আল্লাহর ঘিনার সিফাত গুণ পাওয়া গেল সেফসিল দেখাতে চাননি যেগুলো অতিরিক্ত বলছে কি দেখাতে চাইছে তিনি যে আল্লাহর এটি হচ্ছে আল্লাহ খারাপ ব্যক্তিকে ঘেনা করেন এমন কিছু বলবে যা তোমরা নিজেরা করো না নিজে পারেন না নিজে করেন না আর বলতে আছেন মানুষকে ইবোধ করেন না চেগুল খড়ি না মিথ্যা বলিয়েন না আরাম খাই না সুদ খায়েন না ঘুষ খায়েন না আর নিজেই কিছু করছেন ছেলে মেয়েকে তরবিয়ত দিচ্ছেন এই মিথ্যা কথা বলতে নেই ছেলে তাদের জন্য হারাম নিজে হারাম জীবন যাপন করছো আর ছেলে মেয়েদেরকে ভালো তরবিয়ত করছো কি করে হইতে পারে আছে নিজের নামাজ ঠিক নাই হেফজখানাতে ভর্তি করে ছেলে মেয়েকে বাংলাদেশে বহু আছে এরকম কিসের আবেগে আমাকে জান্নাতেনে মাকে নিয়ে আছে নিজেকে হবে জাল কথাবার্তায় বিশ্বাস আর নিজেদের সংশোধন নেই মালাতা ফেলুন তবে কোন কোন ক্ষেত্রে চেষ্টা করছি তারপর আমি ওই ভালো কাজগুলো করতে পারছি না তার মানে আমার কাছে এলম থাকলে কি বলতে পারব না বলা যাবে কিন্তু খুব ভালো কাজ নাই বলার লোক নাই বলতে হবে বলার লোক নাই বলতে হবে আপনি পুরোপুরি বাঁচতে পারছেন না সেই জন্য ওই বিষয়ে কাউকে বলবেন না এমন কথা নাই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 খুব সুন্দর সুন্দর কথা কিন্তু তুমি নিজেই পালন না এই আয়াতে রয়েছে শেখ ফুল বলছেন বলছেন এই আয়াতগুলিতে আল্লাহ রব আলমীকে ভূষিত করা হয়েছে আল্লাহর গুণ বর্ণনা করা হয়েছে কি যে আল্লাহর ক্রোধ হয় আল্লাহ থেকে বঞ্চিত করেন তখন দয়া থাকে নাকি দয়া থাকে না সে রহমত থেকে বঞ্চিত দয়া থেকে বঞ্চিত করে ওয়াল্লা ইনতেখাম আল্লাহ প্রতিশোধ নেন আল্লাহ সেইনা করা আসাফ হ্যাঁ এবং কোনো কিছুতে দুঃখিত হওয়া দুঃখিত হওয়া যে হাই রে এরকম কাজ করছিস এবং অসন্তুষ্ট হওয়া নারাজ হা সাখাত শব্দ আল্লাহ আল্লাহ আফাল একটু আগে যে কথাটি বললাম আল্লাহর গুণগুলি দুই সেফাতে জাতিয়া আর সেফাতে ফেলিয়া সত্যাগত গুণ আর কর্মগত গুণ বলছেন যে এই সমস্তগুলি হচ্ছে আল্লাহ মিন সেফাতিল আফাল কর্মগত গুণ কর্মগত গুণ এই জন্য আল্লাহ থেকে বের করবেন আল্লাহ লুদ্ের উপর ঘুসখরের উপর আছে না কিন্তু আল্লাহ লি বলে আল্লাহর নাম করা যাবে না এগুলি হচ্ছে আল্লাহ কর্মগত যেগুলি আল্লাহ আল্লাহ এগুলিকে নিজের জন্য সাব্যস্ত করেছে। আল্লাহ বলেছেন আমি রকম করি সুতরাং আমরা বিশ্বাস করি সেগুলি সেগুলিকে মানে সাব্যস্ত রাখি আল্লাহি যেমন আল্লাহর জন্য উপযোগী হতে পারে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 আসবেন বিচার দিবসে বিষয় আসবে আর এই রকম আল্লাহ আকাশে আসা আল্লাহ রাসীদের কাছাকাছি হবে আর তারপরে তখন সত্যাগত গনগুলির আলোচনা শুরু করব। এখানে আজকে আলোচনা শেষ করছি ওসাল্লাহাল মোহাম্মদাল্লা আলী لا نوري بهدي